শোয়েব রহমতুল্লা আলহী হতে বর্ণিত তিনি বলেন আমি জুহরি রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞেস করলাম নাবিজ সাল্লাহু আলহি আসাল্লাম কি সালাত আদায় করতেন অর্থাৎ খাওফের সালাত তিনি বললেন আমাকে সালিম রহমতুল্লাহ আলহি জানিয়েছেন যে আবদুল্লাহ ইবনু উমর রদিয়াল্লাহ তাল্লাহু বলেছেন আমি আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের সঙ্গে নাজদ এলাকায় যুদ্ধ করছিলাম সেখানে আমরা শত্রুর মুখোমুখি কাতারবন্দি হয়ে দাঁড়ালাম অতপর আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম আমাদের নিয়ে সালাত আদায় করলেন এক দল তার সঙ্গে সালাতে দাঁড়ালেন এবং অন্য একটি দল শত্রুর মুখোমুখি অবস্থান করলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তার সঙ্গে যারা ছিলেন তাদের নিয়ে রুকু ও দুটি সাজদাহ করলেন অতপর এ দলটি যারা সালাত আদায় করেনি তাদের স্থানে চলে গেলেন এবং তারা আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লামের পেছনে এগিয়ে এলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম তাদের সঙ্গে এক রুকু ও দু সাজদাহ করলেন এবং পরে সালাম ফেরালেন অতপর তাদের প্রত্যেকে উঠে দাঁড়ালেন এবং নিজে নিজে একটি রুকু ও দুটি সাজদাসহ সালাদ শেষ করলেন